রসুল করিম আজমাইন আজ্লাহমিনব্রাহিম সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রবুল্লা আলমীর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও তার কোনো শরিক নেই সালাত এবং সালাম নাজল হকী সাল্ল আলী সাল্লামের ওপর একমাত্র যিনি রসুল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শেষ নবী তিনি তারপরে কোনো নাবী আসবেন না কোনো নতুন দিন আসবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই দিন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন আজকে তফসির করব সুরে আম্বিয়ার আয়াত নম্বর বাষট্টি থেকে মহান আল্লাহ এখানে এব্রাহিম আলহিসাল্লামের ঘটনা তার জাতির সাথে যা ঘটেছিল তা বর্ণনা করেছেন এব্রাহিম আলি সাল্লাম তার জাতির মেলার দিনে তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিল একটি বড় মূর্তি ছাড়া তারপরে তারা খবর শুরু করলো যে কে ভাঙল এব্রাহিম আলিহালামকে উপস্থিত করা হইলো লোকেরা বললো তার দ্বারাই এ কাজ হতে পারে কারণ সেই এই সমালোচনা করত। কালু তারা এব্রাহিম আল্লামকে ডেকে বললো আন্তা ফল তা হাজা ইয়া এব্রাহিম হে এব্রাহিম তুমি কি আমাদের দেব দেবীর সাথে আমাদের উপাস্য মাবুদদের সাথে এই কাজটি করেছো এব্রাহিম সালাম তখন বলেছেন কাল বলু কবির হুম হাজা বরং এই কাজ করেছে তাদের এই যে বড়ো তোমাদের যে বড় দেবতা এই করেছে বড় উপাস্য সেই করেছে ফস আল তাদের জিজ্ঞেস করো ইনকানুইয়ন্ত যদি তারা বলতে পারে তোমাদের এই এইসব দেবদেবীকে জিজ্ঞেস করো যেহেতু তোমরা তাদের পুজো করছো সুতরাং যাদের পূজা করছো তাদের কাছে কিছু আশা নিয়ে পুজো করছো যখন আশা আকাঙ্ক্ষা রাখছ তো তাদেরকে জিজ্ঞেস করো যে তাদেরকে কে ভাঙলো আর এই বড়কে জিজ্ঞেস করো যে বড় কি করছে পাহারা দিচ্ছে না দিচ্ছে না রক্ষা করলো না কেন জিজ্ঞেস করো বাল বল বরং এই কাজ করেছে তাদের এই বড়ো এই কথাটিও বাহ্যিক কী ছিল মিথ্যা ছিল কিন্তু আসলে মিথ্যা কথা নয় এর একটি অর্থ হচ্ছে তাদের বড় আর তাদের বড় এই বড়ো দেবতা নাই বরং তাদের বড় এব্রাহিম তাহলে এব্রাহিম কথা বলতে পারে এব্রাহিম ভাঙতে পারে এব্রাহিম গড়তে পারে এব্রাহিম চলাফেরা করতে পারে এব্রাহিম যথাসাধ্য তার যতটা ক্ষমতা আছে উপকার অপকারও করতে পারে আর এরা তো কিছু করতে পারে না তাহলে এব্রাহিম তাদের চাইতে বড়ো তাদের বড় যে সে করেছে অর্থাৎ আমি করেছি আর কেউ কেউ তফসির করেছেন যে এইভাবে বোঝাতে চেয়েছেন ইব্রাহিম আলহি সালাম যে তাদের কি জিজ্ঞাসা করো তারা যদি বলতে পারে তাহলে তাদের বড়ো দেবতা করেছে আর যদি বলতে না পারে তাহলে অন্য কেউ করেছে সেটা আমি তাহলে আসলে মিথ্যা ছিল না বাল ফাল কবির হাজা ফস আলহম তারা যদি বলতে পারে তাদের জিজ্ঞাসা করো যদি বলতে পারে তাহলে তাদের বড় করেছে বড় দেবতা করেছে আর বলতেই যখন পারে না তাহলে তাদের বড় দেবতা করণ অন্য কেউ করেছে কিন্তু ওরা বাহ্যিক বুঝলো যে এব্রাহিম এখানে কি বলল যে আমাদের বড় দেবতা করেছে এই দুটি মিথ্যা কথা ছিল আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর দিনের উদ্দেশ্যে খা আলিস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খা এবং আল্লাহ পাকের দিনের স্বার্থে তৌহিদের স্বার্থে তখন তো আর একটি যে মিথ্যা কথা বলেছিলেন তিনি বাহ্যিক সেটা সম্পর্কে তিনি বাহাদিসে রয়েছে যে সেটা তার নিজের জন্য বলেছিলেন নিজের জন্য মানে তাতে একটা নিজের অংশ ছিল সেই জন্য নিজের পার্থব একটা উদ্দেশ্য ছিল সেই জন্য বলা ছিল নাহলে সেটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ছিল আর সেই ঘটনা সেই বখারিতে রয়েছে যে যখন তিনি সফর করে যাচ্ছিলেন সামদেশে এরাক থেকে তখন জালেম শাসক জালেম শাসক সেখানকার দেখলো যে এক সুন্দরী রমণী যাচ্ছে তার সাথে একজন পুরুষ লোক রয়েছে ধরিয়ে আনা হলো তাদেরকে আর সেই জালেম শাসকের বধ ছিল যে কোনো সুন্দরী রমণী পেলে তাকে হরণ করত যদি স্বামী হয় তাহলে খুন করবে তারপর হরণ করবে আর যদি ভাই হয় সাথে কোনো পুরুষ তাহলে তো বাঁচতে পারবে তাহলে পরিচয় যদি দেওয়া হয় সেখানে ইব্রাহিম এভাবে পরিচয় দেন আমার স্ত্রী তাহলে তাকে খুন করে দেবে এই জালেম শাসক তখন তিনি বলেছিলেন নিজ স্ত্রী সারাকে যে দেখো সারা পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠাকারী শির্ক মুক্ত তোমার আর আমার ছাড়া আর আমার ভাস্তে এই লুত আলী সাল্লাম ছাড়া আর কেউ নেই সমস্ত মুসরে বহুতবাদী সুতরাং আনতে উক্তি ইসলাম, তুমি আমার দিনই বোন এ অর্থে তুমি বোন এই যখন জিজ্ঞাসা করবে তোমাকে অথবা আমাকে বলবো যে তুমি আমার বোন যখন জিজ্ঞাসা করা হয়েছে ইব্রাহিম আলি সাল্লামকে জালেম শাসকের পক্ষ থেকে তখন তিনি বলছেন এটা আমার বোন আসলে এটা কি মিথ্যা কথা কিন্তু বাহ্যিক যে শুনলো জালেম শাসক সে বুঝলো যে আসলে বোন কিন্তু তিনি উদ্দেশ্যে করেন এটা আমার দিনই বোন যেমন আপনারা আমার দিনই ভাই আল্লাহ আকরবুল আলমিন তারপরে ইরশাদ করছেন যে ফারা যাও এলা আনফুসহিম তখন এব্রাহিমের জাতিরা পরিলজ্জিত হইল নিজের দিকে ফিরে আসলো অর্থাৎ মনে মনে চিন্তা করতে বাধ্য হইল ফাঁকা একটু চিন্তা করার পর বল ফাঁকা আলু ইন্নাকুম আন্তমুজ জালেম দেখো তোমরাই জালেম তোমরাই যা আলিম সোম্মান ওকেসু আলার উ সহিম তাদের মাথা হেট হয়ে গেল কি জবাব দিবে দেবে সালাম কি যে তোমাদের ওই দেবদেবী বলে না কেন তাদেরকে জিজ্ঞেস করো এর জবাব কী দেবে লাদা আলেম তা মাহাওয়ালায়ন তখন আর কোনো জবাব পেলো না দেখো এব্রাহিম তুমি তো ভালো করেই জানো যে আমাদের এই সব উপাস্য দেবেবী কথা বলতে পারে না ওরা তো জানো তারপরে কেন বলছে যে ওদেরকে জিজ্ঞেস করো ওরা কি বলতে পারবে স্বীকার করলো তাহলে পত্তলিক মুশ্রেক অঙ্গীকার করলো স্বীকার করলো যে কথা তোমার সত্য এরা বলতে পারে না কালা তখন সুযোগ পেলেন দাওয়াত কি তোমরা আল্লাহ যারা তোমাদের কোনো উপকারে আসতে পারে না তোমাদের কোনো অপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কথাই বলতে পারে না যেখানে তাহলে তোমাদের কি আর উপকার করবে আর অপকার করবে উফিল্লা ধিক তোমাদের বলে মা তা আবুদ্দুন আুন্লা আর ওই সবের জন্য ধিক সবকে পূজো করছো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া সব কিছু অসহায় আফালা তা তোমরা কি বোঝার চেষ্টা করো না দেখলো যে এ তো এব্রাহিমকে ঠেকানো যাবে না এখন বল প্রয়োগ করতে হবে আর সমস্ত বাতিলপন্থীদের যুগের যুগে এই অস্ত্র রয়েছে প্রথম ষাটটা বিদ্রুপ করেছে হেউ প্রতিপন্ন করেছে হেউ প্রতিপন্ন করে যখন ঠেকাতে পারেনি তখন প্রলোভন দিয়েছে প্রলোভন দিয়েও হইল না লোভলালো সাথেও সে আসলো না ছাড়তে চায় না তখন ধমক দিয়েছে ধমক দিয়ে যদি না হয় তো খুন করার চেষ্টা করেছে নবী কারিম সাল্লাই পুরো সিরাত জীবনে পড়ে দেখুন এই অবস্থায় রয়েছে এব্রাহিম আলহিসামের সাথেও এরা তাই করেছিল কালু তখন তারা বলে হার রে পুহো অনসরু আলি হাত কুম মারো একে আগুনে পোড়াতে হবে অনসরু আলে হাত তোমাদের দেবদেবীর সাহায্য করো না হলে আমাদের ধর্ম রক্ষা হবে না আমাদের দেব দেবীর সুরক্ষা হবে না এনকন্তু ফাইলিন যদি করতে চাও তাই করো যখন এই রকমের সিদ্ধান্ত নিল আর বিশাল আগুনের ব্যবস্থা করলো গর্ত খনন করে আর তাতে এব্রাহিম আলহ ইসালামকে নিক্ষেপ করলো আল্লাহ ফাকর্বুল আলমিন আগুনকে সম্বোধন করে বললেন যে আগুন তোমার প্রকৃতি হচ্ছে যে কোনো ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া কিন্তু এই ব্যক্তিকে এব্রাহিমকে জ্বালানো চলবে না বরং এর জন্য ঠান্ডা হয়ে যাও কালু হারে কুহান তুমি শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যায় না যে আবার ঠান্ডাতে মরে যায় এব্রাহিম কষ্ট পায় ও সালাম আলা এব্রাহিম আর এব্রাহিমকে নিরাপদ রাখ রাখো আর দান তারা এব্রাহিম আলি সালামের সাথে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল ধ্বংস করার চেষ্টা করেছিল ফাজা আল্লাহ আকসারিন কিন্তু তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম অধিকা বা আলামিন। তারপর আল্লাহাক লুত আলি সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলাইসাল্লামকে আমি মুক্তি দিয়েছি আর লুত আলি সালামকেও এলাল আল সেই ভূমির উদ্দেশ্যে সেখানে তারা হিজরত করে চলে গেলেন যখন দেখা গেল যে এরাকে কারণ আসল বাসস্থান ছিল এব্রাহিম আলী সাল্লামের পিতার বা বংশধরের এরা এরাকে আর থাকা সম্ভাবনা বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা আজহ এব্রাহিম আলী সালাম তখন লুত আলি সালাম ভাইপু আর সারা রাজি আল্লাহ তালা আনহাকে সাথে নিয়ে হিজরত করলেন শাম দেশের উদ্দেশ্যে ফ্যালিস্তাইনের উদ্দেশ্যে শাম বিরহত শামের অন্তর্ভুক্ত ফেলিস্তিন আজকাল যদিও শাম মানে সিরিয়া বলা হচ্ছে কিন্তু তখনকার বড় শাম তাতে কয়েকটি দেশ সামিল আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে ওই ভূমির উদ্দেশ্যে আমি পাঠিয়ে দিলাম এবং এবং তাদেরকে মুক্তি দান করলাম যেই ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি বিশ্বজাহানের লোকের জন্য আল্লাহ ফাকরাবুল আলম যেমন মাক্কাতুল মোকার বরকত রেখেছেন মদিনা মোনারাই বরকত রেখেছেন তেমন ফিলিস্তিনের ভূমিতে ফ্যালিস্টাইনের জমিনে বেতুল মোকাদ্দাসে এবং তার আশেপাশেও বরকত রেখেছেন এ কথায় আয়াত দিয়ে এবং এ ছাড়াও আরও আয়াত রয়েছে সে সব দিয়ে স্পষ্ট হয় কারণ এই ভূমি হচ্ছে আরদুল আম্বিয়া বহু নবী রসুলগণের ভূমি দেশ আল্লাহফাকর সেখানেও বরকত রেখেছেন আর সেখান দিয়ে আল্লাহাক রব্বুল আলম নবী কার্লামকে মেয়েরাজে নিয়ে গেছেন ওয়াহাবনা লাহু ইসাহ আকুবা না যেখানে কষ্ট সেখানে আল্লাহ পাকের উপহার এব্রাহিম আলিহাল্লাম যখন এই পরীক্ষায় পাশ করলেন অটল নিজের সত্য দিন থেকে আগুনে জ্বলে যাব কিন্তু না বিচলিত না তখন আল্লাহ পাক তাকে দান করলেন ইসহাক সারার পেট থেকে ইসহাকের জন্ম হলো আলিহি সালাম ও ইয়াকুব এবং ইয়াকুবকেও দান করলেন না ফেল অতিরিক্ত ইয়াকুব পৌত্র ইব্রাহিম আলী সালামের আল্লাহাক অগ্রিম সুসংবাদ দিলেন যে ইয়াকুবের পরে অমিম ওয়ারাই ইসাহ ইয়াকুব দেখো ইসাহকে তো এখন দিলাম কিন্তু ইসহাকের পরে আবার ইসাকের ছেলে ইয়াকুবও হবে আর তারা সকলে নবী হবে অকুল্যান যে আল্লাহ সো আলহিন আর প্রত্যেককে আমি সৎকর্মশীল বানিয়েছি আল্লাহাক তারপরে আল্লাহ আইমাতে ইয়াহুনা আমরেনা আর এদের সবাই সবাইকে আমি ইমাম বানিয়েছি নেতৃত্ব দান করেছি হিদায়তের ইমাম দিক নির্দেশনার ইমাম যারা আমার নির্দেশ মোতাবেক দিক নির্দেশনা দিত মানুষকে হিদায়ত দিত ওয়া আহাইনা খেয়রাত আর তাদেরকে আমি জানিয়েছিলাম ওহির মাধ্যমে ভালো কাজের কথা যে ভালো কাজ নিজেরা করো অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করো ওয়াই কামা সালাত সালাত কয়েম করার কথা নামাজ পড়ার কথা ওয়াই তা আর জাকাত প্রদানের কথা ওয়াকানুলানা আবেদিন আর এরা সকলে আমার এবাদত গুজার ছিল আল্লাহ ফাকরুল্লা আলমিন আম্বিয়া রসুলগণের প্রশংসা করে বলছেন যে তারা সৎকর্ম শিলছেন ভালো কাজ করতেন আর তারা করতেন তাহলে নামাজ ইব্রাহিম আল সালামের জামানায় ইসাকে ইয়াকুবের জামানায় ছিল আর জাকাতও ছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি থেকে জরুরি কি कथा पूर्वता कुरान तेलावे क्यों जो शैम पालन करज कर মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহ বাংলায় দিধা, দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে सत्य ता ब देख सत्य उन्मोचन शुक्रवार थे नुन सम्प्रचार सकाल साढ़े सात কার মাধ্যমে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে যেই জন্য ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে কার দ্বারা অর্জনের জন্য তুলে ধরার যেটা এটার নামে আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর মূল নীতি হচ্ছে मर कथाज हादिसर इतिबृ और विश्वमयर क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस সম্মানিত ভাতৃমণ্ডলী আবার ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকর্বুল আলমিন এরশাদ করেছেন সোয় আম্বার আয়ত নম্বর চুহাত্তরে ওয়ুতান আর স্মরণ করো লুত সালামের কথা তাকে আমি বিচার শক্তি দিয়েছিলাম হুকুমান ওয়াঈলমান এবং জ্ঞান দান করেছিল আল্লাহ প্রদত্ত জ্ঞান ওয়াহির জ্ঞান व नजाइनाह मुक्ति दिए से जनपदर अधिवस अल्ला कहान तमाम खबाइस जै जनपद लोकर नोंगरा व्ल किप्त छुफरिया शीर्कर सात साथ बध चरित्र जा पूर्वे को जी करा छो समकामा पुरुषे पुरुषे जौन सम्पर्क আল্লাহ ফাকরাবুল আলমিন এইরকম কাজকে খাবাইশ নোংরা কাজ নিকৃষ্ট কাজ অশ্লীল কাজ বলে আখ্যাতিত করেছেন ইনাহুম কানু কৌমাসহিন নিশ্চয় এরা বড় খারাপ আর পাপাচারি জাতি ছিল ওয়াদ খাল্লাহফির আহমাতাহিনালহীন এবং তাকে আমার রহমতে দাখিল করেছিলাম কারণ সে নেক সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল তারপরে আল্লাহ ফাকালিসালামের কথা সংক্ষেপে বর্ণনা করেছিল ও নু হান আর স্মরণ করুসালামকে ইসনা কাবল যখন এর পূর্বে সে আমাকে ডেকেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল ফাস্তাজ তখন তার দোয়া শুনেছিলাম নুহিসের দোয়ার কথায় সুরাই নু একটি সুরান নামিন নুহ রয়েছে তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ফানাজনা হো তখন তাকে মুক্তি দিয়েছিলাম আহ্লাহ তার পরিবারকে অর্থাৎ তার পরিবারের যারা মমিন ইমানদার ছিল তাদেরকে তার ছেলেরা তার স্ত্রী ইমানদার ছিল না তার পরিবার মানে এখানে স্ত্রীকে তাহলে বোঝানো হয়নি বরং পরিবারের ওই সব সদস্য যারা মমিন ছিল ইমানদার ছিল নাজাদ দিয়েছিল মুক্তি দিয়েছে কারবিল কার্বিল মহা মহাবিপদ থেকে যখন বিশাল ধরনের বন্যা আল্লাহর পক্ষ থেকে আসলো তখন আল্লাহ ফাকর্বুল আলমিন তাদেরকে মুক্তি দান করেছিলেন অনাসার নাহমিনাল কৌমাজ কাজাব আয়াতেন আর তাঁকে সাহায্য করেছিলাম ওই সম্প্রদায় থেকে রক্ষা করতে যেই জাতি যেই সম্প্রদায় তাকে মিথ্যা মনে করেছিল আর কাজদাব আয়াতেন আমার বিধানকে অস্বীকার করেছিল ইন নাহম কান কা মস ইন ফরাহুম আজমাইন এরা বড়ই খারাপ জাতি ছিল নূ সালামের জাতি বড়ই খারাপ জাতি ছিল সুতরাং তাদের সকলকে আমি পানিতে নিমজ্জিত করেছিলাম পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলাম এরপর আল্লাফাক দাউদ এবং সোলাইমান আলি সাল্লামের একটি বিচারের কথা উল্লেখ করেছেন দাউদ ও সোলাইমান ইজ ইয়াহুমান এফিল আর্স আর স্মরণ করো যে দাউদ এবং সোলাইমান আলি সাল্লাম ইজ ইহাকুমান হারস যখন তারা বিচার করছিলেন উভয়ে একটি ক্ষেত সম্পর্কে জমিতে অন্যের একজনের জমি আর আরেকজনের ছাগল বা চরে চড়ে গিয়েছিল ইজ নাফাস ফিহে গানামুল কম যখন কোনো একজন সেই জাতির কোনো একজনের ছাগল বা মেষ চরে গিয়েছিল প্রবেশ করেছিল ওয়াকুন্না আলিয়ক মেহিম শাহিদিন আল্লাহ বলছেন তাদের এই বিচার আমি প্রত্যক্ষ করছিলাম বিচার আসলে এরকম একজনের মেষ বা ছাগল আর একজনের জমিতে খেতে ফসলে চরে গেছে দাউদ আলি ইসাল্লাম প্রথম বিচার করলেন ক্ষতিপূরণ হিসাবে তোমার ছাগল বা মেষ এই জমিওয়ালাকে দিয়ে দিতে তাহলে এই ব্যক্তি ছাগল ছাগলওয়ালা তার ছাগল থেকে বা মেষ থেকে বঞ্চিত হয়ে গেল সাল্লান আলি ইসালাম এই বিচার সম্পর্কে জানতে পেরে বলেন যুবক মানুষ বলেন যে আমি এর চাইতে ভালো বিচার করতে পারবো কি বিচার যে আমি এর বিচার করব যে এক কাজ করা হোক জমিওয়ালাকে ছাগল দিয়ে দেওয়া হোক সেই ছাগল থেকে উপকৃত হোক দুধ পান করুক উপকৃত আর জমি দিয়ে দেওয়া হোক ছাগলের মালিককে যাতে করে এই জমিকে সেচ করে জমির যত্ন করে এই ফসলকে সাবিক করে যেমন ছিল তেমন অবস্থায় করে দেয় তারপরে যখন সাবিক অবস্থায় ফিরে আসবে জমির ফসল তখন ছাগল ফিরিয়ে দেওয়া হবে তাহলে ছাগলওয়ালা ছাগল থেকে বঞ্চিত হলো না আগের বিচারের তুলনায় এই বিচার বেশি সুন্দর হল যদিও দুটোই বিচার ঠিক কোনোটাতে জল নেই ক্ষতিপূরণ হিসাবে সেই ছাগল দেওয়া হয়েছে তো এই বিচার সম্পর্কে আল্লাপাকাল বলছেন যে ফাফাহমান অতপর সোলেমান আলি সাল্লামকে আমি বুঝার জ্ঞান দান করেছিলাম অধিক ওক আুকমা আর প্রত্যেক দাউদকে সোলেমানকে বাপ বেটার উভয়কে আমি বিচার শক্তি দিয়েছিলাম এবং জ্ঞান দান করেছিলাম ওয়াসাক্ষারনা মা দাউদাল আল জিবাল এবং দাউদ আলি সাল্লামের সাথে পাহাড় পর্বত কি আমি অনগত করে দিয়েছিলাম ইউসাবেহনা পাহাড় পর্বত এবং পাখিরাও তার সাথে তসবিহ পাঠ করতো আল্লাহ পাখির পবিত্রতা ঘোষণা করতো দাউদ আলী সালাম যখন জবুর তেলাওত করতেন যখন তসবিহ করতেন তখন পাহাড় তসবি করত পাখি তসবি করত ওকনা ফাইলিন আর আমি এটা করতে সক্ষম ও আল্লাম না হুসান আর আমি পোশাকের কারিগরি করার কারিগর যাতে করে তোমাদের রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে তোমাদের সুরক্ষার ব্যবস্থা হইতে পারে বর্ম লোহাকে তার জন্য মোমের মতো করে দিয়ে যেমন মোমকে হাতে নাড়াচাড়া করেন ওই রকমই করে দেওয়া হয়েছিল সেটাকে নেড়ে চেড়ে বিনা কোনো আগুনে জ্বালিয়েই তিনি বর্ম তৈরি করতেন ফাহাল আন্তুম শাহ কেরুন তাহলে কি তোমরা আল্লাপাকের সুক্রিয় আদায় করবে এসব আল্লাহ পাক করেছেন বলে সোলেমান আর রিহা এইরকমই সোলেমান আলি সালামের অনগত করে দিয়েছিলাম বাতাসকে আসে ফা প্রচণ্ড বেগে বাতাস চলছে কিন্তু সোলেমান আলি সালামের অনুগত বাতাস যে যেই গতিতে ইচ্ছা তিনি চালাবেন এবং বাতাস তাকিয়াত আর সিংহাসন সহ এবং তার সহচর সাথী সঙ্গী সহ ওড়িয়ে নিয়ে যেত আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন গাদু ওয়া হাশহরুন ওয়া রাওয়া হাশহরুন সকালবেলা এক মাসের পথ অতিক্রম করতেন সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করে আসতেন হাওয়া কি আর বিকালবেলা এক মাসের পথ সফর করে আসতেন ঘুরে ফিরে আসতেন তাজেরিবি আমরহি ইলাল আরদুল্লাতি বারাকনা ফিহা তার নির্দেশে সোলেমান তা প্রবাহিত বাতাস প্রবাহিত হইত ওই ভূমির উদ্দেশ্যে যে ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি এলাকা থেকে আরেক জায়গায় যাবো আরেক জায়গায় যেখানে ইচ্ছা চলে যেতে অকন্যা বেকুল্ল সাইন আল এমন আর আমি প্রত্যেক বস্তু সম্পর্কে সম্যজ্ঞানী অমিনের সাহিনা মাইয়া গুসুন আলাহ আল্লাহাক বলছেন আর জিনের এক দল সোলেমান আলি সালামের জন্য ডুবুরির কাজ করত। করতো আল্লাফাক জিনকেও সোলেমান আলি সালামের বসে করে দিয়েছিলেন তাদের একদল ডুবুরির কাজ করত। পানিতে ডুব দিয়ে মনিমুক্তা উঠিয়ে নি আসতো এই সেবা করত ও আমালুন আমালান আজ আর এছাড়া ছাড়া অন্যান্য কাজও করত। যা ইচ্ছা তাই জিনকে আদেশ করতেন সালেমান আলি সাল্লাম আর জিনেরা তা করত। ও কুন্না আলহম হাফেজিন আর আমি তাদের সুরক্ষা কারি মহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন আইউুব আজনা দরবাহু আন্নি মাস্তানি আব্দুর তহামুরাহমিন আর স্মরণ করো আইউব আলাইসালামকে আইউুব আলাইস্লাম যখন অনেক সুখ স্বাচ্ছন্দ্যের পরে অসুস্থ হয়ে পড়লেন মারাত্মক ব্যাধি ছিল কিন্তু সেই ব্যাধি সম্পর্কে যেমন ইসরায়েলি বর্ণনার ভিত্তি করে অনেক গাল গল্প হয়েছে যে এমন রোগ হয়েছিল যে শরীরে পোকা হয়ে গেছিলো ইত্যাদি এসব কথা ভিত্তিহীন কথা কোনো সহি সূত্রে প্রমাণিত নয় আল্লাপাক প্রত্যেক যুগে নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সকল মানুষের ওপর প্রত্যেক যুগে নবীকে আল্লাহ পাকের অপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে নবীকে এত লাঞ্ছিত অপদস্ত করে একবারে শরীরে পোকা হয়ে যাবে এটা অবাস্তব কথা আর কোন সহি সন দ্বারা প্রমাণিত নয় সুতরাং এসব কল্পিত কথা আর ইয়াহুদ্দিন আসাদের কিতাবের কথা আমাদের প্রচার করার কোনো প্রয়োজন করে না যা বক্তারা করে থাকে তবে মারাত্মক ব্যাধি ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন কতদিন এ ব্যাধি ছিল তাও কোরআন হাদিস স্পষ্ট করা হয়নি সুতরাং সেটা আঠারো বছর ছিল না কয়েক বছর ছিল এই সম্পর্কে যাই হোক কিছু সময় ধরে তা ছিল আলামিন তার ধনজন ছেলেদের তাদেরকেও নিয়েছিলেন এসব বিপদ তার উপরে এসেছিল আল্লাহফাক বলছেন যে তিনি এক সময় দোয়া করলেন আন্নি মাস্তানি আদরু এই ছিল ছোট্ট দোয়া আইয়ুব আলহ ইসালামের আন্নি মাস্তানি আদরু হে আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে আমি ব্যাধিগ্রস্ত হয়েছি ওয়ান্তা আর হাম রাহেমিন আর তুমি সমস্ত দয়ালুদের অধিক দয়াবান এতটাই যথেষ্ট আল্লাহ তুমি সব চাইতে বেশি দয়াবান আমার মা বাপ আপনজন সবার চাইতে বেশি দয়াবান আর আমি ব্যাধিগ্রস্ত হয়েছি সুতরাং তুমি দয়া করো আম্বি আর রসুলগনের দোয়ায় কোনো জায়গায় ভাযা ধরা হয়েছে ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে কোথাও নেই তাহলে এই ওসিলা নবীর ওসিলা ধরে পীরের ওসিলা ধরে বুজুর্গের ওসিলা ধরে দোয়া করা এটা ভ্রান্ত তরিকা আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন ফাস্তা যাবনা আল্লাহ তখন আইউব আলা সাল্লামের দোয়া আমি কবুল করলাম ফাঁকা শাফ না বহি যা রোগ ছিল তা আমি দূর করে দিলাম ওয় আতাইহু আহ আহ মিস্লাহম মাহুম আর তাকে আমি দান করলাম তার পরিবার তার স্ত্রী আল্লাহ পাক দান করলেন যারা হয়তো চলে গেছিলো অথবা উত্তম দান করলেন আর যে ছেলেমেয়েরা মারা গিয়েছিল আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে দান করলেন মানে আল্লাহ পাক তাদেরকে আবার জীবন দিয়ে দিলেন একটি রেওয়ায়ত তারপরে দিলেন আর ছেলে জল আল্লাহাক উত্তম বিকল্প দিলেন সেটাও হতে পারে অমিস মাহমুদ তাদের মতো আরও তাদের সাথে রহমত না এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ছিল অজিকার আলী আবেদিন আর এবাদত গুজারদের জন্য এতে স্মারক রয়েছে আল্লাহাক তারপরে বলছেন ওয়া ইসমাইল আদরিস ওয়া জল কিফিল আর স্মরণ করো ইসমাইল ইদরিস আল জল কিফিলকে কুল্লু মিনাসবেরিন এরা সকলে বড়ো ধৈর্যশীল ছিলেন এবং তারা সকলে নবী ছিলেন ওয়াদ খাল হাফি রাহমাতেনা এবং তাদেরকে আমি আমার রহমতে প্রবিষ্ট করেছি তার মানে তাদেরকে নবুত দিয়েছি ইন্নাহ মিনাস আলহীন তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন ওয়া জান নুন আর মাছওয়ালা নবীর কথা স্মরণ করো ইজাহাবা মগা জন যখন তিনি রাগ করে জাতির পর রাগ করে চলে গেছিলেন গ্রাম থেকে আর ধারণা তার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলম হয়তো ধরবেন না আল্লাহ নাকদের আল আলিহে আমি তার উপর সক্ষম হব না মানে আমি তাকে পকড়াও করবো না এটি একটি অর্থ এই আঁকি দেয়া বিশ্বাস ছিল না কারণ এটা তো কুফুরি কথা হবে যে আল্লাহ পাক তাকে ধরতে পারবেন না আল্লাহ নাকদের আলিহে শাব্দিক অর্থ যে আমি আল্লাহ তার ওপর ক্ষমতাবান নই এটা নয় অর্থ আর এটা কুফুরি কেউ যদি বলে আমার ওপর আল্লাপাক ক্ষমতা বা নন তাহলে এটা কুফরি কথা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের গুণাখাতা মাফ করেন এবং আমাদের ভালো কাজের তৌফিক দান করেন يا <متعرفت> ربي الله ربي حل وحل وحل وحياتي सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग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 मान सत्यवादी उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिने भूषण ए सम्पर्बी मुहम्मद रसुल्लाह सल्लाह आल्लम शिक्षा समूह की शेख हार्क आदर्श मुस्लिम जानते हे देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथे धारावाहिक दर्शमूह नबी सल्लाहुअल वसल्लमर चल्लिस हादिस कल रे दस टाय पुन सम्प्रचार सकाल नशे बीस टीवी बांगलाय